রমাদান উপলক্ষে রিনড্রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানুয়া আলার সুন্দর সব নাম আল আসমা উল হুসনা নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন আল আসমা হুসনা আল্লাহ সুবাহর উত্তম নামসমূহের আলোচনা আজকের পর্বে যে নাম নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেই সুমহান নাম হচ্ছে আল জব্বার আল্লা সুবাহাতালা যিনি আল জব্বার যিনি প্রতাপশালী যিনি মহাপরাক্রান্ত যিনি শক্তি সঞ্চারকারী যিনি বাধ্যকারী তিনি সবাইকে বাধ্য করতে পারেন কিন্তু কেউ তাকে বাধ্য করার মতো নেই আল্লা সুবাহতআলা তিনি মেরামতকারী জব্বার নামের আরেকটি অর্থ হচ্ছে যিনি ভাঙা কোনো বিষয়কে জোড়া লাগান মেরামত করেন আল্লা সুবাহত আলাহ মানুষের ভগ্ন হৃদয়কে জোড়া লাগান শরীর এবং মনের ভাঙনকে তিনি ঠিক করে দেন আল্লা সুবহামত আল্লাহ তিনি মহাপরাক্রমশালী প্রতাপশালী হয়েও তিনি পরম দয়ালু প্রত্যেক অসহায় দুর্বল অক্ষম আশ্রয় প্রার্থী ব্যক্তিদের জন্য তিনি একমাত্র আশ্রয়দাতা তাদের শরীর এবং মনের ভাঙন তিনি ঠিক করে দেন তিনি ভগ্ন হৃদয়ে আবার আশার সঞ্চার করেন এই সবগুলি হচ্ছে আল জব্বার এই সুমহান নামের কিছু অর্থ কুরআনে আমরা দেখতে পাই আল্লা সুবহাল্লাহ এই নামটিকে মাত্র একটি স্থানে উল্লেখ করেছেন সূরাসরের শেষে আল্লা সুবাহতাল্লাহ তার এই নামকে উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন আল আজিজ উল জব্বারুল মুতাকাব্বির তিনি আল্লাহ যিনি আল আজিজ যিনি সর্বশক্তিমান যিনি জব্বার যিনি বাধ্যকারী এবং তিনি আল মুতাকাব্বির বা পরম গৌরবান্বিত সম্পূর্ণ আয়াতে আল্লাহাতাল্লাহ তার বিভিন্ন গুণবাচক নামকে উল্লেখ করেছেন সেখানে আল্লাহাতলা তিনি বলেছেন তিনি আল্লাহ তিনি ছাড়া কোন ইহ নেই ও নেই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 জোর খাটানো জোর করা কিংবা কিংবা সেটা ভেঙে গেলে পুনস্থাপিত করা মেরামত করা ইত্যাদি বিষয়কে বোঝানো হয়ে থাকে জব্বার শব্দের মাধ্যমে সেই বিষয়ের আধিক্যকে বোঝানো হয়ে থাকে সুতরাং আল্লা সুহামাত আল্লাহ তিনি আল জব্বার এর অর্থ হচ্ছে তিনি তুরান্ত বাধ্যকারী কুরআনে মোট দশটি স্থানে জব্বার শব্দটি উল্লেখিত হয়েছে তবে কেবল মাত্র একটি স্থানেই সেটি আল্লাহ সুহামাত আল্লাহর নাম হিসেবে এসেছে অন্যান্য স্থানে ভিন্ন অর্থে সেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে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 অপরদিকে আল্লা সুবহানতআল্লার ক্ষেত্রে জব্বার শব্দটি সম্পূর্ণ ইতিবাচক এবং প্রশংসনীয় আল্লা সুবাহতআলা তিনি অহংকারী তিনি বড়াইকারী তিনি পরম গৌরবান্বিত এগুলো ইতিবাচক কারণ অহংকার আল্লা সুবহানতআল্লার শোভা এবং বৈশিষ্ট্য তিনি একমাত্র সত্যিকার অর্থে অহংকারের যোগ্য আল্লা সুবহামতআলা যখন কারো উপর জোর জবরদস্তি করেন কাউকে কোনো কিছুতে বাধ্য করেন সেই ক্ষেত্রে কোনো ধরনের জুলুম সংঘটিত হয় না बर जाराश् असह दुरबल आश्रयहन सेक्तरा आल्लासुब्हतर जब्बर नाम बैशिष्ट्य सेगल मेजे अधिकार फिर पाए नाम आल्ला सुबह तला असह व्यक्ति मध्य दया प्रेरण करें तरह मन आशार संचार करें तरह भग्न मन और देहर भांगन ठीक कर दें आल्ला सुहाँ अल जब्बारित पर्रमशाली बाध्यकारी क्योंकि कारोपर बिंदुम्र जुदुम करें प्रसंगे বলেছেন যে ব্যক্তি নেকামল করে সে নিজের উপকারের জন্যই করে আর যে গুনাহের কাজ করে মন্দ আমল করে এর ক্ষতি তার উপরেই বর্তাবে এরপর আল্লা সুবাহাল্লাহ বলেছেন অমা রব্বু কাবিদাল্লা মিল আবিদ এবং আপনার রব তিনি বান্দাদের প্রতি মোটেও আবিচার করেন না মোটেও জুলুম করেন না স্বৈরাচারিতা স্বেচ্ছাচারিতা এবং উদ্ধত হওয়া এ সকল অর্থে কোরআনে বিভিন্ন স্থানে জব্বার শব্দটি ব্যবহৃত হয়েছে কোরআনের কেবলমাত্র একটি স্থানে জব্বার নামটি এসেছে আল্লা সুহাম্মাল্লাহর নাম হিসেবে অন্যান্য স্থানে এটি নেতিবাচক অর্থে অর্থাৎ যখন মানুষ সীমা করে অধ্যত্ত অহংকারিতা নাফরমানিতা এবং স্বেচ্ছাচারিতা স্বৈরাচারিতা এই সমস্ত বিষয়গুলো যখন করে সেগুলো বোঝানোর জন্য জব্বার শব্দটি ব্যবহৃত হয়েছে যেমন আল্লাহ সুবাহ ইয়াহিয়া আলহি সালামের উত্তম বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন যে তিনি উদ্ধত বা নাফরমান ছিলেন না তিনি ছিলেন তার পিতা মাতার অনুগত আল্লাহ সুবাহ বলেছেন তিনি ছিলেন তার পিতামাতার বাধ্য এবং তিনি অবাধ্য অধ্যত বা ছিলেন না আজ জাতি তাদের সম্পর্কে আমরা জানি তারা ছিল একটি স্বৈরাচারী স্বেচ্ছাচারী জাতি অহংকারী জাতি দুনিয়ার সামান্য শক্তি পেয়ে তারা অনেক বড়ো মনে করছিল এবং প্রতিবেশী অন্যান্য জাতি গোষ্ঠীর উপর জুলুম করত সীমা লঙ্ঘন করত তাদের সেই বৈশিষ্ট্যকে আলা সুবাহতালা জব্বার শব্দের মাধ্যমে উল্লেখ করে বলেছেন ওয়া ইজা বাতাস্তুম বাতাস্তুম জব্বার ইন যখন তোমরা আঘাত হানো তখন জালেম এবং নিষ্ঠুরের মতো আঘাত হানো মুসা আল্লাহ ইসলামের জাতির ঘটনা যখন তারা মিশর থেকে বের হয়ে আসলো এবং আল্লা সুহান্লাহ তাদের উপরে জিহাদের নির্দেশ প্রদান করলেন সেই অবস্থায় তারা জিহাদ করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তারা বলছিল সেখানে এমন একটি জাতি রয়েছে যারা জব্বার বা প্রবল এবং পরাক্রান্ত তারা বলেছিল ইন্না ফিহা কৌমান জাব্বারিন হে মোসা সেখানে রয়েছে একটি প্রবল পরাক্রান্ত জাতি রসুল্লাহ সাল্লাহামের ক্ষেত্রে আল্লাহাম বলেছেন যে তিনি জব্বার বা জোর জবরদস্তিকারী ছিলেন না আল্লাহ বলেছেন না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 সবচেয়ে নিকৃষ্ট অধ্যত এবং নাফরমান ব্যক্তি ছিল ফিরাউন। ফেরাউনের পরিবারের একজন সদস্য তিনি ছিলেন মহমিন যাকে আল্লাহ সোহামতাল্লাহ কোরআানে মহমিন মিনা আলে ফিরাউন বা ফেরাউনের পরিবারে ইমানদার ব্যক্তি বলে বর্ণনা করেছেন তিনি ফেরাউন এবং ফেরাউনের দলবলকে আল্লাহর দিকে ইমানের দিকে আহ্বান করেছেন কিন্তু যখন তারা অবাধ্যতার উপরে এক গুয়েমের উপরে অটল থাকল সেই অবস্থায় তিনি বলেছিলেন যে এভাবেই আল্লাহ প্রত্যেক অবাধ্য এবং স্বৈরাচারী অহংকারী ব্যক্তিদের অন্তরে মোহর মেরে দেন সেখানে তিনি জাব্বার শব্দটিকে ব্যবহার করেছিলেন তিনি বলেছেন এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী স্বৈরাচারী ব্যক্তির অন্তরে মোহর মেরে দেন সুতরাং প্রকৃত অর্থে যিনি প্রশংসিত যিনি আল হামিদ আল্লাহ সবহানহতালাহ তিনি হচ্ছেন একমাত্র জব্বার যিনি প্রবল পরাক্রান্ত প্রতাপশালী এবং যিনি সবাইকে বাধ্যকারী আল্লাহ সুবাহতাল্লাহর শক্তি ক্ষমতা প্রভাব এবং প্রতাপ প্রতিপত্তি কেমন তার একটি দৃষ্টান্ত ফুটে উঠেছে রসুল উল্লাহ সাল্লাহ স্লামের একটি হাদিসের মাধ্যমে রসুলাল্লাহ সাল্লু আলিয়া স্লাম তিনি মেম্বারের উপরে দাঁড়ালেন খুদ্বার প্রদান করছিলেন এবং হাদিসের বর্ণাকারী আবদুল্লাবনী অমর রাদি আল্লাহু আনহুমা তিনি বলছেন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 তার হাতের মুঠোয় নিয়ে নেবেন সেই অবস্থায় তিনি বলতে থাকবেন আনাল জব্বার আনাল মালিক আইনাল জব্বারুন আইনাল মোতাকাবির সেই দিন তিনি বলবেন আমি জব্বার আমি প্রতাপশালী আমি অহংকারী আমি প্রবল আমি পরাক্রান্ত আনাল মালিক আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আইনাল জব্বারুন আইনাল মোতাকাব্যির আজকের দিনে দুনিয়ার অহংকারীরা দুনিয়ার বড় ব্যক্তিরা তারা কোথায় কোথায় সেই দাম্ভিক প্রভাবশালী ব্যক্তিরা কোথায় সেই অহংকারী ব্যক্তিরা হাদিসের বর্ণাকারী বলছেন যে রসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন তিনি নিজেও কম্পমান অবস্থায় ছিলেন এমনভাবে রসুলুল্লা সাল্লু আলাই সাল্লাম ডানে বামে ঝুঁকছিলেন হাদিসের বর্ণাকারী বলছেন যে আমি লক্ষ্য করে দেখলাম মিম্বরের নিচের অংশ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম সহকারে কম্পমান অবস্থায় ছিল এমন কি মনে হচ্ছিল যে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম সেই মিম্বার থেকে নিচে পড়ে যান কি না সুতরাং আল্লাহ সুতার সেই সুমহান এবং শক্তিশালী নাম আল জব্বার এর বরত্ব এমনভাবে রাসুল্ল সাল্লাসাল্লাম নিজে অনুভব করছিলেন যে তিনি ছিলেন কম্পমান অবস্থায় মিম্বার সহকারে তিনি কম্পমান অবস্থায় ছিলেন এমন কি মনে হচ্ছিল যে তিনি মিম্বর থেকে নিচে পড়ে যান কি না কাজেই একমাত্র আল্লা সুহামাত আল্লাহ ছাড়া কেউ জব্বার বা প্রবল পরাক্রান্ত শক্তিশালী নয় আল্লা সুহামাত তিনি দুনিয়ার সমস্ত স্বৈরাচারী স্বেচ্ছাচারী ব্যক্তিদেরকে বাধ্য করতে পারেন যে কোনো মুহূর্তে পাকড়াও করতে পারেন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 এগুলো ছিল তার বরত্ব এবং অহংকারের কারণ অথচ আলাসু মাতলা সেই পানিতে ডুবিয়েই তাকে হত্যা করেছেন এবং লাঞ্ছিত করেছেন তাকে পাকরাও করেছেন কারণ সে ছিল ধনসম্পদের গৌরবে গৌরবান্বিত অহংকারী এবং উদ্ধত এবং বড়ায়কারী সে এমন একটি দিনে তার সমস্ত ধন নিয়ে মানুষকে প্রদর্শনের জন্য দেখানোর জন্য বের হয়েছিল যেই দিনটি ছিল তাদের একটি উৎসবের দিন সমস্ত লোকেরা জড় হয়ে কারণে সেই ধনসম্পত্তি देख जरा दुनियादार व्यक्ति छो ता अफसोस करीधर धन सम्पत्तर मालिक होता अपरदी के ईमानदार व्यक्तरा आल्लासुहर का जो बनीमय पाव जाएटम आल्लाके जा दिएटाई उत्तम य रकम एक जकजमकपूर्ण शोभा कारण जे धन सम्पर मालिक से होव कर से जान अहंकारे फुले उठे एरक एक अवस्थाएं समस्त धन सम्पत्ति सहकारे आल्लासुबहता निर्देश दिए ग्रास कर फेलारण एवं সে ভূগর্ভে বিলীন হয়ে যায় মাটিতে ধসে তার সমস্ত ধনসম্পত্তি সম্পত্তি সহকারে সমস্ত মানুষদের চোখের সামনে সে নিশ্চিহ্ন হয়ে যায় আজ জাতি তারা ছিল একটি উদ্ধত এবং অহংকারী জাতি তাদের সম্পর্কে আল্লাহ সুবাহ তাল্লাহ বলেছেন ওয়া ইজ আতাস্তুম বাতাস তুম জব্বা রিন যখন তোমরা প্রতিবেশীদের উপরে হামলা পরিচালনা করো তখন অত্যন্ত নিষ্ঠুর এবং জালেমের মতো সেই হামলা তোমরা পরিচালনা করো আজ জাতি এত উদ্ধ করছিল যে আল্লা সুবাহতাল্লার প্রতি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 ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত অবস্থায় ছিল আল্লাহ সুতলা কুরআ বর্ণনা করে বলেছেন তাদেরকে দেখলে মনে হতো যেন কাটা খেজুর গাছ এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে রয়েছে পরবর্তী যুগের জালিম এবং অত্যাচারী ব্যক্তিদের মধ্যে আমরা দেখতে পাই রাসুলুল্লা সাল্লুসাল্লামের সময়ে খসরু এবং তার বংশধররা তারা ছিল অত্যন্ত উদ্ধত এবং অহংকারী অমর রায় তুল আহ্নর সেই সমস্ত অঞ্চলগুলোকে বিজয় করেন এবং নির্যাতিত অসহায় মানুষদেরকে মুক্ত করেছিলেন খসরু যে একজন উদ্ধত শাসক ছিল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 নাম পরিচয়বিহীন সেই রকম একটি লাঞ্ছিত অবস্থায় নিহত হওয়ার পরে তার থলে থেকে থলে খুলে দেখা গেল সেখানে ছিল পারস্য সম্রাটের সেই মুকুট তখন লোকেরা বুঝতে পারলো এই নিহত ব্যক্তি হচ্ছে খসরু মানুষ যখনই অহংকার করে অধ্যত্ত প্রকাশ করে আল্লা সুবাহতাল্লাহ তাকে লাঞ্ছিত করেন তাকে নিচে নামিয়ে আনেন এটাই হচ্ছে আল্লাহ সুবাহতাল্লার চিরন্তন নিয়ম বা সুন্না এই আধুনিক যুগের ঘটনায় আমরা দেখতে পাই যখন মানুষ টাইটানিক নামক সেই জাহাজটি নির্মাণ করল কিংবা চ্যালেঞ্জার নামে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 যেন এর মাধ্যমে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল আল্লাহ সুবাহতাল্লার প্রতি অথচ সেটিও তার প্রথম যাত্রাতেই আসমানে উদ্দিনের সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে আগুনে ভূস্মীভূত হয়ে যায় কাজেই এই ঘটনাগুলোর মাধ্যমে আমাদের জন্য শিক্ষা রয়েছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামে হাদিসের মাধ্যমে আমাদের জন্য সাবধানবাণী রয়েছে যে সেই কে আমতের দিন অবশ্যই সত্য এবং সেই দিন আসবে যখন আল্লাহ সুবাহতাল্লাহ সমস্ত আসমান জমিনকে নিজের হাতের মুঠোয় নিয়ে ঘোষণা করতে থাকবেন আনাল জব্বার আনাল মালিক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 शुदुम्रल्ला उद्देश्य बनय और नम्रता अवलम्बन कर लो महामहिम आल्ला मर्यादा के ऊँचू देवें जे निजे के नीचू कर लो आल्ला उद्देश्य आल्लर उद्देश्य आल्ला सन्तुष्टिर उद्देश्य बनयी हलो नम्रता अवलम्बन करल रसुल्लाह सल्लाहल्लम तरह मर्यादा के आल्ला बृद्धि कर देवें उच्च कर देवें और एक हादी रसुल्लाह सल सल्लाहलम्न अधिवासी तीन श्रेणी मानूष तारदे एक से ही व्यक्तरा जा रहमदील দয়াদ্র হৃদয়ের অধিকারী যাদের অন্তর প্রত্যেক আত্মীয় স্বজন এবং মুসলিম ভাইয়ের প্রতি অত্যন্ত কোমল এবং নরম রজুলন রাহিমুন রাফিক উল কালবি লিকুলিজি কুরবা ওয়া মুসলিম যখন আমরা আল্লাহতাল্লাহার আল জব্বার এই নামটি নিয়ে আলোচনা করছি সেখানে আরও একটি বিষয় আমরা স্মরণ করতে পারি আল্লা সাহা তাল্লাহার উত্তম গুণবাচক নাম বা আল আসমা উল এর মধ্যে অন্তর্ভুক্ত এর মধ্যে অন্তর্ভুক্ত আরেকটি সুন্দর নাম হচ্ছে তিনি আর রাফিক বা যিনি অত্যন্ত নম্র কোমল এবং সহজ এই নামটি কুরআনে উল্লেখিত হয়নি তবে হাদিসে উল্লেখিত হয়েছে রসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বলেছেন ইন আল্লাহ রফি কুন ইউ রিফকা নিশ্চয়ই আল্লাহ তিনি নম্র এবং কোমল তিনি নম্রতাকে পছন্দ করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আরও বলেছেন নম্রতার মাধ্যমে আল্লাহ যা প্রদান করেন কঠোরতার মাধ্যমে তা প্রদান করেন না সুতরাং আল্লাহ সুহাম্মাল্লা তিনি আল জব্বার আবার আরেক দিকে তিনি নরম কোমল এবং দয়ালু এবং এই নামগুলো কোনোটি একটি আরেকটি সঙ্গে সাংঘর্ষিক নয় বরং একে অপরের পরিপূরক এবং সকল গুণ এবং বৈশিষ্ট্য উত্তমভাবে সন্নিবেশিত হয়েছে সমন্বয় ঘটেছে সেই এক অদ্বিতীয় সত্তা আল্লাহ আল্লা সুবহাতাল্লাহর মধ্যে আল্লাহ তিনি বান্দাদের প্রতি কোমল এবং দয়ালু রসুল্লাহ সাল্লাহ উলিয়া সাল্লাম তিনি আমাদেরকে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন যে সকল দোয়ার মধ্যে আল্লাহ সুবাহতআল্লাহার বিভিন্ন উত্তম নাম এবং গুণের প্রশংসা রয়েছে তেমনই একটি দুয়াতে রসুল্লাহ সাল্লু আসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন রুকু এবং সিজার মধ্যে এই দোয়াটি পড়তে তিনি বলেছেন সুবাহানাদিল জাবা রুত ই ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াঈ ওয়াল আজামাতি পবিত্রতা এবং মহিমা ঘোষণা করছি সেই সত্তার জন্য যিনি জাবা রুত বা প্রবল পরাক্রান্ত প্রতাপশালী তার জন্যই সমস্ত বিশাল সাম্রাজ্য তিনি বিরাট গৌরব গরিমা এবং বরত্ব ও অতুলনীয় মাহাত্মের অধিকারী এবারে আমরা আলজাব্বার এই সুমহান নামের আলোচনার দ্বিতীয় অংশে প্রবেশ করতে যাচ্ছি দ্বিতীয় অংশে আলজব্বার এই নামের যে অর্থ নিয়ে আমরা কথা বলব সেই অর্থটি হচ্ছে যিনি ভাঙা কোনো বিষয়কে জোড়া লাগান যিনি মেরামত করেন যিনি কোনো কিছুকে পুনঃস্থাপিত করেন আল্লা সুহাম তাল্লা কী জোড়া লাগান এবং কোন বিষয়কে পুনঃস্থাপিত করেন তিনি তার বান্দাদের ভগ্ন হৃদয়কে আশাহত অন্তরকে আবার জোড়া লাগিয়ে দেন সেখানে আশার সঞ্চার করেন তিনি বান্দার দেহ এবং মনের ভাঙনকে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 আল্লা সুহামতাল্লা বলেছেন তিনিই মুসার মায়ের অন্তরে দৃঢ়তা প্রদান করেছেন শান্তি প্রদান করেছেন যেন তিনি মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারেন একদিকে আল্লা সুবহাম তাল্লাহ মুসার মায়ের ভগ্ন হৃদয়কে শান্তিময় করে দিচ্ছেন দিকে দুনিয়াতে যে অহংকার অধ্যত্ব প্রদর্শন করছে সেই ফেরাউনকে পাকড়াও করার জন্য আল্লা সুহাম তাল্লা যাবতীয় আয়োজন সম্পূর্ণ করে যাচ্ছেন যখন ফেরাউন এবং তার দলবল চরম অধ্যত্তে পৌঁছে গেল সেই অবস্থায় যিনি প্রকৃত জব্বার আল্লা সুহামতালা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 আল্লাহ সুবাহতআ আল্লাহর এই বৈশিষ্ট্যকে স্মরণ করিয়ে দিয়ে রসুল্লাহ সাল্লু আলাইস্লাম তিনি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যেন আমরা আল্লাহ সুহামতআ আল্লাহর কাছে সেই বিষয়টি চাই যে তিনি যেন আমাদের সমস্ত এলোমেলো আগোছালো ভাঙা বিষয়গুলোকে আবার পুনস্থাপিত করে দেন জোড়া লাগিয়ে দেন সব কিছুকে যেন তিনি ঠিক করে দেন দুই সিজদার মাঝে রসুল্লাহ সাল্লু আলাইস্লাম দোয়া শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন আল্লাহু মঘফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াজবুরী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 पितामा सन्ान हारिए फेले सन्तान पितामा हारिए फेले विभिन्न दुर्घटन परिवार सदस्य हठात मृत्यु हो जाए क्षत एवं कष्ट जख प्रबल आकार धारण कर दूर हार नए कंतु धीरे धीरे ठीक आलसला मानुष्य अंतरे से क्षत दूर कर दें देखा जाए मात्र कयक दिन पर दुखर तीव्रता अनेक कमे आसे कयक मासर व्यवधान बंदा से ही दुर्घटना विपर्य कि प्रियजन हरानों व्यथा অনেকটাই যেন ভুলে এমন কি দেখা যায় আল্লাহ সুবহাম তাল্লাহ শুধুমাত্র অন্তরের সেই দুঃখ বেদনা দূর করে দেওয়া অন্তরকে মেরামত করে দেওয়া এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকেন না বরং কষ্টের বিনিময়ে উত্তম বদলাও প্রদান করে থাকেন মানুষ অসুস্থ হয়ে গেলে সেই অবস্থাতে আল্লা সুবহামতাল্লাহ মানুষকে সুস্থতা প্রদান করে থাকেন এই জন্যই রসুল্ল সাল্লু আলাইসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিপদে আপদে যেন আমরা কষ্টের বিনিময়ে আল্লাহ সুবাহতাল্লার কাছে উত্তম বদলা এবং প্রতিদান চেয়ে দোয়া করি আল্লাহুম্মা আজুর নিফি মুসিবাতি ও আখলিফলি খাই রম মিনহা হে আল্লাহ আপনি আমাকে এই বিপদে আশ্রয় প্রদান করুন এবং আমাকে এর বিনিময়ে উত্তম বদলা প্রদান করুন দুনিয়া কষ্টের জায়গা এই কষ্টের জায়গায় আমরা দিনে রাতে যে সুমহান রবের স্নেহ এবং মমতার অধীনে বসবাস করছি তিনি আল জব্বার তিনি আমাদের ক্ষত দেহ কিংবা মনের সেগুলো দূরকারী এবং উপসমকারী। তিনি আমাদের এই দুনিয়াতে বিভিন্ন উপায় উপকরণ एवं पद्धति सृष्टि कर दिए जगूल माध्यम मानुष्टर जीवन दुख कष्ट धीरे धीरे उपम घटते थक भांगा विषय भांगा मन भांगा अंतर आर जोरागते थक जो क्यों संगे सुंदर व्यवहार कर हेसे कथा सेवस्थाय अंतरे खुशी एवं आनंद सृष्टि है जख क्यों हमारे प्रति स्नेह कांधे हाथ बुलिए दे कि सान्वना प्रदान कर तक हम कष्ट दूर हो जाए जो आप देखी को मानूष सत्य भल সেই অবস্থায় আমাদের অন্তর থেকে কষ্ট দূর হয়ে যায় কি এই পৃথিবীতে আল্লা সুবাহতাল্লাহ যে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো সৃষ্টি করে দিয়েছেন পাহাড় নদী অরণ্য সমুদ্র কিংবা রাতের তারাভরা আকাশ এই দৃশ্যগুলোর মাধ্যমেও মানুষের ব্যথাতুর অন্তরের অস্থিরতা দূর হয়ে যায় আল্লাহ সুবাহতাল্লাহ তিনি মানুষের অন্তরকে মেরামত করে দেন তিনি আল জব্বার যিনি মেরামতকারী আশ্রয় প্রদানকারী ক্ষতি পূরণকারী কাজেই আবারও আরও একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো সেই দোয়াকে উল্লেখ করেই আল জব্বার আলাহ সোহামতআ নামের এই আলোচনা আমরা সমাপ্ত করছি রসুল্ল্লা সাল্লি আসলাম তিনি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়া পড়তে আল্লাহম্মির ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াজবুরী ওয়াসল আলঈদিন আলহামদুলিল্লাহি রব্বিলামিন